আইসাহ রাজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লু আলসাল্লাম যখন পাজারের সালাদ শেষ করতেন তখন নারীরা চাদরের সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন অন্ধকারের দরুন তখন তাদেরকে চেনা যেত না